তো আবার ইচ্ছা করলে এটা দ্বারা মানুষের চরিত্র ধ্বংস করা মানুষকে অশ্লীলতা বেয়বানোর দিকে করা দুইটাই করা যায় তবে আমাদের সমাজে বর্তমানে ইসলামিক পরিবেশ না থাকার কারণে দেখা যায় আমাদের টিভি চ্যানেলগুলো ওইভাবে মানুষকে দিনমুখী করে না বরং এগুলো আমাদেরকে দিন থেকে বিচ্ছুত করার কাজ করে এই বর্তমানে টিভির যে সকল প্রোগ্রাম আদি আছে এগুলো দেখা যায় যেমন আপনার সিনেমা গান বাজনা এগুলো স্বভাবেই হারাম এবং অশ্লীলতা তো যেই জিনিস দিয়ে হারাম কাজ হয় অশ্লীলতা হয় সেই জিনিসের ব্যবসা বাণিজ্য হারাপ আমার এই জিনিসটা দিয়ে যে যারা কিনবে তারা হারাম কাজ করবে তো জিনিসের ব্যবসাটাও হারাম এই আঙ্গুর আঙ্গুরের ব্যবসা হালাল না হারাম হালাল কিন্তু যতক্ষণ আপনি জানবেন যে আমার এই আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে তখন তার কাছে বিক্রি করা হারাম মানে যেখানে আঙ্গুর কিনে মানুষ মদ বানাবে সেখানে আঙ্গুর বিক্রি করলেও ব্যবসা দায় সবগুলা দিয়ে দিনের এগুলা তাড়াতাড়ি মানে বিক্রি করে তবা করে ফিরিয়ে আসতে হবে তাড়াতাড়ি সম্ভব হাদিস মানে কোরআন হাদিস মানে সুননা কোরআনে কারিমের আরেক নাম হাদিস কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাপা কোরআনকে হাদিস বলছেন মোহাম্মান আল্লাহাল কোরআন এবং সন্নার অনুসারী তো প্রত্যেক মুসলমানে তো কোরআন সুনার অনুসারী কোন মুসলমান যদি কয়ে যে না না আমি খবর তার কোরআন মানি না মুসলমান কেউ যদি কয় না আমি সুন্না না। সে মুসলমান না তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সুনার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমান পৃথিবীতে মানুষ কোরআন সন্ন্যার অনুসরণ বাদ দিয়ে কেয়াসের অনুসরণ রায়ের অনুসরণ বিভিন্ন ফিলসফির দর্শনের অনুসরণ এরকম যুক্তির অনুসরণ বিভিন্ন অনুসরণের দিকে মানুষ চলে যাচ্ছিল তখন ওলামাই সন্নাকে বলছেন আরো অনেকে লেখনিতে এই আহল হাদিস শব্দটি পাওয়া যায় তারা এখানে দল বোঝানোর জন্য আহলুল হাদিস ব্যবহার করেন নাই তারা বুঝিয়েছেন কোরআন এবং সন্নার অনুসারে বেদাত অসংক্ষেপে নাকি একটু না ভাবে বলুন জি জি ওইটা তো আমাদের অসংখ্য আলোচনার মধ্যেই আছে আমি অসংখ্যবার আলোচনা করেছি আমাদের ইউটিউবে তো বেদাতের আলোচনা করতে গেলে দু তিন ঘন্টা কারণ বেদা দেখতে সুন্দর সুন্দর হওয়ার কারণে তো মানুষ মনে করে যে এটা খারাপ কি এটা তো দেখতে ভালো এটা তো দেখতে সুন্দর এটা একটু দোয়া করছি এটা একটু দরদ পড়ছি এটা একটু খারাপের কি আছে এই জন্য আমাদের দেশে সবাই নাম দিছে এটা বেদা হাসানা সুন্দর বেদাত হাত বেদাৎ যদি হাসানা না হয় সাইয়া কোনটা কোনো একটা বেদা হাত নেই সবগুলোই তো হাসানো সবগুলাই তো সুন্দর অসন্দর কোনটা আর অসন্দর হইলে তো বেদা সমাজে চলবেই না কারণ নকল জিনিস বেদাল জিনিস যদি অসুন্দর হয় এটা সমাজে কেউ খাবে না এটা চলবে না এই জন্য দু নম্বর জিনিস সবসময় মূল জিনিসের চাইতে সুন্দর হওয়া লাগে सुन्न जे, जे कर नाई से ना एक करेद যেমন পাঁচ নামাজ এখন কেউ যদি বলে আজান দেওয়া কি খারাপ কাজ আজানটা ভালো কাজ তা আমি এখন ঈদের নামাজে আজান দিব অসুবিধাই অসুবিধা হবে আজান যত সুন্দর যত ভালো কাজেই হোক কিন্তু যদি আমি বলি যে শোনেন ছিল ওই সময় দু রেকাত পড়ছি এখন আমাদের মসজিদ এত সুন্দর হয়েছে ফ্যান হয়েছে এসি হয়েছে এখন আর দু পড়লে কাজ হবে না আসলে ভালো মনে করেন নাই সাহাবাই ভালো মনে করেন নাই সেটাকে আমি ভালো মনে করা এটার নাম বেদা আর বেদায়তের কোন দলিল নেই বেদায়তের কোন ধরিল কিন্তু আমাদের সমাজে মূর্খতা বসত কোনো হাদিসে নাই এটা কি বেদাত এটা তো হাদিসে থাকলে সুন্নত হয়ে যেত এজন্য আমি বলি যে পার্শ্ববর্তী যে সুন্দর একটা বাড়ি আছে বিল্ডিং বাড়ি আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে বাড়িরা শোনেন বাড়ি এটা কিন্তু আমার না আপনারা বললেন যে সাহেব ভালো কথা বলছেন খুব সুন্দর কথা বাড়ি এটা যে না দলিল আপনার কাছে কোন দলিল আছে এটা দেখা যান যে বাড়ি এটা যে আপনার না আচ্ছা আমাকে যদি দলিলের জন্য ধরেন আমি দেখাইতে পারবো কেন বাড়ি এটাই তো আমার না দলিল থাকলে তো বাড়ি এটা আমার হয়ে যেত দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না হাদিসে তো এটাকে বেদাত হইতো রাখি শূন্যতা হয়ে যাইতো হ্যাঁ এটা তো হাদিসেই নেই তো সুতরাং বেদাতের কোন দলিল নেই দলিল থাকবে যিনি বলবেন এটা অনেক আলোচনা আছে বেদাত বুঝতে হলে আরো অনেক কিছু বুঝা দরকার যেহেতু আমাদের গ্রামে একজন ওলি অর্থাৎ পীর আছে তার বেশ কিছু অনুসারী আছে কিন্তু নামাজ পড়ে না এখন তার অনুসারী যারা তাদের দিনের দাবাত কিভাবে দিতে হবে ত্রিশ নিয়ে শিলাবৃষ্টি নামাইতে যায় সে কি মুসলমান প্রথম কথা হইল ওলি বলছেন এটা উনি তো অলি হতে পারে না যিনি নামাজে না ওলি পড়েন এবং তাকে ওলি বললে কেউ ওলি বিশ্বাস করলে তারই ইমান চলে যাবে আলি আর শেতান যে নামাজে পড়ে না সে অলি হইতে পারে না তাকে যদি কেউ অলি মনে করে তারে ইমান চলে যাবে এটা ইমান বঙ্গের একটা কারণ আমি প্রশ্নের উত্তর দিতে একটু সময় লাগে কম হোক কিন্তু কথাগুলো আমরা বুঝার চেষ্টা করি তো আপনার বলছেন যে তাকে কিভাবে দিনের দাওয়াত দিবেন তাকে ইমানের দাওয়াত দিবেন ইমানের তাকে কোন আমলের দাবি না করে তাহলে তার সাথে মুসলিমের কোন সম্পর্ক থাকবে না ওয়ালা বারা ওয়ালাবারা বুঝেনা কোনো নাই হ্যাঁ ওয়ালাবারা শরীহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে নিজেকে মুসলমান মনে করে এই আল্লাহর বান্দার সাথে বারা আত হবে বারা হবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তার সাথে শুধু এতটুকু সম্পর্ক থাকবে তাকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য যতটুকু সম্পর্ক দরকার এতটুকু ইমানবঙ্গের দশটি কারণ কি শুধু হেডলাইন গুলো আছে বলতে গেলে অনেক সময় লাগবে তো হেডলাইন যেহেতু বলতে বলছেন এক নম্বর হলো আল্লাহর আবাদতের মধ্যে সেরেক করা সেরেক করলে ইমানবেঙ্গে যায় দুই নম্বর হইলো আল্লাহ এবং তার বাম্বার মাঝখানে কোন মধ্যস্থতাকারী নির্ণয় করা এবং বিশুদ্ধ মনে করে সহি চার নম্বর নবী সাল্লিয়াল যে দিন নিয়ে এসেছে এই দিনের কোন জিনিসকে অপছন্দ করা নবী সাল্লাহ ইসলামের হেদায়তের চাইতে অন্য কারো হেদায়তকে উত্তম মনে করা সাত নম্বর জাদু করা কেউ কাউকে জাদু করলে ইমান ভেঙে যায় নম্বর মুসলিমের বিপক্ষে অমুসলিমকে সহযোগিতা করা মুশ্রিক সহযোগিতা করা মুস্রিক শক্তি শক্তিশালী করা নয় নম্বর কোন ব্যক্তি যদি গিয়েও পাওয়া পাওয়া যাবে যাবে জান্নাত এটা বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে দশ নম্বর আল্লাহ দিন থেকে বিমুখ থাকা সে নিজের দিন শিখেও না শিখায়ও না দিনের সাথে সম্পর্ক হয়নি তারও ইমান ভেঙ্গে যায় এই ১০টা হলো ইমান ভেঙ্গের কারণ পরলোকগত বাবা মা মুরব্বীদের জন্য দোয়ার সুন্নত পদ্ধতি কি আল্লাহ সোমান নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হামহমা কামা রব্বাইয়া এটা জীবিত মা বাবা বল এরকম আল্লাহাকে নিজেই অনেকগুলো দোয়া শিখিয়েছেন কোরআন এর দোয়া গুলো সাথে নিজের মাতৃভাষায় মা বাবার জন্য দোয়া করবেন এগুলোই সুন্নতি দোয়া কত বয়সে নামাজ পড়তেন বা তার আগে কি তিনি নামাজ পড়তেন কিনা ছিল কারণ মুশ্রিকেরাও তো আমরা যাদের কথা বলি আবু জেহেল আবুল আহাম এরা কিন্তু একটু আগে বলছে যে এরা আল্লাহ রসুল এরা কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামের বংশধন এরা ইসমাইল আলহিসের বংশধর এদের মধ্যেও কিন্তু নামাজ ছিল তবে নামাজকে তারা বিকৃত করে ফেলছে ইব্রাহিম আলু ইসলাম ইসমাইলাম যেভাবে নামাজ পড়ত ওইভাবে ছিল না তারা নামাজটাকে বিকৃত করছে বিকৃত করে নিজেদের মতো করে তারা নামাজ পড়ত এবং সাজনা করত আল্লাহকেও সাজনা করত ওই দেবদেবীকেও মাঝে মাঝে সাজনা করতো তো এই জন্য আল্লাহ রসুল সাল্লা ওই সময় এরকম কোন উল্লেখ আসে নাই তবে নবী সরাম পড়েন নাই এরকম উল্লেখ আসে নাই যেহেতু ওই সমাজের লোকেরা সবাই কিন্তু আল্লাহকে সাজদা করত আল্লাহকেও সাজদা করতো আবার যখন নবুগত পেয়েছেন তখন নামাজ পরাজ হয় নাই কিন্তু নবী সালামকে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে নবী সাল্লাহাম তখন থেকে চলা তাদের করতেন আপনি বললেন দাবা কিন্তু বর্তমানে থাকলে আমাজ হবে কিনা মানে আমাদের সমস্যা তো হলো মূর্খতা জাহালত তাবলীগ বললেই আমরা শুধু একটা তাবলিগের সংগঠন বুঝি একটা দলকে বুঝি কিন্তু কোন দলের নাম না একটু আগে বলছেন কিন্তু কোরআন এবং সন্ন্যার অহির প্রচার প্রসার আল্লাপা সরাসরি নবী সালাম রসুল সকল ইমামেরা সালাফে পেসল সবাই করছেন এমনকি এমন পর্যন্ত সবাইকে করতে হবে তো এই এটা করা মানে ওই কোন দলে যোগ দেওয়া না তারপর আত্মীয় স্বজনের মধ্যে করতে হবে সমাজে করতে হবে সব জায়গায় করতে হবে অবশ্যই এটাও তো তাবলিগের বিরাট তাবলিক এটা তাবলিক না খালি তাবলিগের বাপ আপনি তাবলিকের নামে কোন ভেজাল দিন শিখা যাবেন আপনি তৌহিদ শিখবেন সন্না শিখবেন আপনি এক মাস ঘুরে ছয় মাস ঘুরে যা শিখবেন আপনি ওই টাকাটা খরচ বাড়িতে একজন কোরআনার আলমের কাছে শিখেন তার থেকে আরো বেশি শিখতে পারব আপনি ইসলাম শিখেন বাড়িতে বসে বসে তো আপনার পরিবারের এখন থেকে বাঁচাইতে হল পরিবার ঠিক করে ফেলছেন প্রতিবেশী ঠিক করে ফেলছেন এখন আপনার গ্রামে আর কারে দাওয়াত পাইতেছেন না তো আপনি আরেক গ্রামে যান অসুবিধা আপনার গ্রামে সব রয়ে গেছে এখন ইমানে নাই এরকম ঘটনা ঘটছে আগে মক্কার প্রত্যেকটা লোকের ঘরে ঘরে ঘরে ঘরে অসংখ্য বার দাওয়াত মক্কার মধ্যে একটা লোক আর দাওয়াত কবল করার মতো এরপরে কাজ করবেন এলাকা সবাই কিন্তু আপনার ছোটবেলা থেকে চিনে আপনার সব মানুষের কাছে আছে আপনি কি আগে শোষ ছিলেন না ডাকাত ছিলেন নাকি আপনি সুতখোর ছিলেন না ঘুস ছিলেন সমাজের সবাই জানে আপনি যখন এখানে দাওয়াত দিবেন আপনি যখন দাওয়াত দিবেন তখন কিন্তু আপনার জন্য সঞ্চন হওয়া সহজ আপনি কোবেন যে আসলে ভাই ঠিক আছে আমি গরু চুরি করতাম এখন তো করছি আর করি না আমিও করবো না করিয়েন না সবাই ভালো হয়ে যায় মানুষ মনে করছে ওরে আল্লাহ নবাবগঞ্জ থেকে বিরাট আল্লাহ আসলে চোর আমাদের এলাকায় আমরা ছোটবেলায় আমি তো ক্লাস ফাইভ সিক্স এ পড়ি দিনাজপুর থেকে এক হুজুর আছে আমাদের মসজিদের ইমাম তো মসজিদের রাত্রে আনাই উত অনেক টাকা লই একসাথে চলে গেছে এখন এবার সবাই খোঁজখবর লো তুলে তুলে দেখে যে হে বড় ডাকা খুনের আসামি ওই এলাকায় মানুষ মারি কদিন ঘোষ খাইবেন পরে যাবেন আরেকা এলাকায় ওই এলাকার মানুষ আপনারা একরম করবো যে বুজুর্গ আছে আল্লাহ বলিয়া আছে তখন আপনি ঘুষ বন্ধ হবে না সুদ খাওয়া বন্ধ হবে না কিন্তু নিজের এলাকায় দাওয়াত দিবেন আপনার সবাই দিন দার মত হয়ে গেছে বাইরে যান আচরণ নামাজ ফোনে পাঁচটা সব মসজিদে এই মসজিদে চারটায় পডলাম কেন একটু যাতে কাতারের গ্যাপ না হয় তো অনেক মসজিদে এমন ভাবে দিয়ে দিছে যে পিলারের কারণে এ পাশে এ পাশে গ্যাপ হয়ে যায় তো এটা পিলারের কারণে গ্যাপ হইলে চলাতে কোনো অসুবিধা হবে না কারণ একটা ওজন এটার কোনো উপায় নেই বিকল্প কোন উপায় নেই हानाफी मजहब पालन कर लेरण नामा लगभग कारण हानाफी मजहब तीन ट मिले हानाफी मजहबाई एक जाना একটা মাঝাব না হানাফি মাঝাব হলো তিনটা একটা মাঝাব ইমাম মোহাম্মদ রহমতালের একটা মাঝাব তিনটা মাঝাব তিন মাজাব একত্রিত করে হানাফি মাঝাব তিনজন ইমামের মধ্যে তিন মাঝাবের মধ্যে দুই ইমামের মত হইলো আসর নামাজ প্রথমে মানে একগুণ হইলেই হয় আর শক্তিশালী তাহলে হানাভি মাজাবের মত অনুযায়ী আপনি চারটা বাজে পড়তে হই যদি হানাভি মাজাব মানেন আপনি যদি না আমি হানাবি মানে বিচার মানে তাহলে তাল কিন্তু আমার এই বয় মানে জানার পরেও এটাকে আর চেঞ্জ হয় না এই জন্যই এখানে অনুসরণ করে সাইট হয় এটা গায়ে হলুদ এর নামে অশ্লীলতা বিজাতীয় সংস্কৃতি এটাতে নারী পুরুষ কোন পর্দা নাই বিধি বিধান নাই কিছু নাই পুরুষ নারীর মিলন বেলা এটা এটা হারাম কিন্তু মেয়েরা যদি মেয়েদেরকে পর্দার সাথে হলুদ দেয় ছেলেরা যদি ছেলেদেরকে পর্দার সাথে এটা এটা পারে কিন্তু পর্দার কোন লঙ্ঘন হতে পারবে না এবং ছেলেদেরকে মেয়েরা দেখতে পারবে না মেয়েদের যাতে ছেলেরা যেতে পারবে না মেয়েদের মেয়েকে হলুদ দিবে ছেলেরা ছেলেকে হলুদ দিবে সরিয়তে কোনো অসুবিধা নেই এবং হলুদ দেওয়াটা বিয়েতে আনন্দ বিনোদন কিছু নাই একেবারে এরকম না ইসলামী বিয়ের মধ্যে আনন্দ থাকবে তবে সেটা সরিয়া সমর্থিত আনন্দ সরিয়ত যেটা সমর্থন করে মেয়েরা মেয়েদের মসলিষে অনুমোদিত না শুনলে কোন অসুবিধা নেই পুরুষেরা পুরুষের মসতিষে গাইব কোনো অসুবিধা নেই নাচও শরীয়তে যায় অশ্লীল লিপ্ত যায় পুরুষের পুরুষের মস্তিষ্ে নাচলে কোনো অসুবিধা জানাজা কিভাবে হইলে তার উদ্দেশ্য সফল হবে জানা যা কিভাবে হইলে উদ্দেশ্য সফল হবে মানে জিনিসটা বুঝিনি জানা যাচ্ছে चतुर्थ तकबिर साल ये हल्का समाज विभिन्न जनर तरीका इबने अब्बास तरीका नहीं সুরাল পাতে আপনি কেন জোর জোরে পড়েন তিনি বলছেন যে লোকেরা যাতে জানতে পারে लोकर भादे जोरे पढ़ू अब्बास तरीका हईल की जो जोरे पड़ा कौन से डर इमाम तरीका हईल सुराल पातिया पढ़ा इबने अबास तरीका हईल चुरे पढ़ाने को ইমানে চলে যাবে আগে ইবনে আব্বাস ইমামীপার্মা স্পষ্ট বলছেন যে আমার কোনো কথা যদি কোন সাহাবাইকরামের কথার খেলা পায় আমার কথা ছেড়ে দিবা সাহাবাইকরামের কথা কে গ্রহণ করবা তাহলে আপনার আব্বাসের কথা যখন এসে গেছে আগে চার পরে দু রেখা শূন্য তারপর এখানে একটু এক লাভ আছে আগে দুই রেখা পরে দু রেখা এটাও মত আছে আসরের চারি রেখা শূন্যতে যায় মাগরিবের আগে দু রেখা হলো। আপনি সেখানে দু রেখা চার রেখা যাওয়া ঘটতে পারেন ওইটাই সুন্নত আর ভিতির হইল শূন্যতে মহাকাদা প্রতিদিনের এই হলো প্রতিদিনের সুন্নত আর জমার দিনে মসজিদ এরপরে আজান আকামতের মাঝখানে বা এর ভিতরে যা সময় পান যা করতে পারেন সবই সুন্নত সুন্নত মহাক্কাদা ত্যাগ করার কোনো গুণা হবে না সুন্নত মোহকাদা মহকাদা পরিত্যাগ করা যাবে না কারণ শূন্যতির প্রতি অবজ্ঞা আসলে আস্তে আস্তে যাবে আসছে তবে এখানে মানে আগে পরের বিষয়টা কেউ যদি জোহরের পরে পরে কোন অসুবিধা নেই তবে অধিকাংশ জমহর পকাহাদের মত হল জোহরের পরে দু রেখা তাই শূন্যত মহ কানা হবে সূর্য ওটার আগেও পড়া যাবে সূর্য ওঠার পরেও পড়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলছেন পালা চলা সরাসরি ছেড়ে দিবে যে অবস্থা আছে ওই অবস্থা ছেড়ে দিবে না ঠিক আছে যেভাবে সীমাবদ্ধতা আরোপ করছে মানে শরীয়ত পালন করবে আল্লাহ যদি আল্লাহ করেন আল্লাহ রসুল যদি শিথিল হয় আমি আপনিও শিথিল বান্দারা কি করবে না করবে সেটা তাদের বিষয় আর কেউ যদি এরকম শিথিল হয় এটা তার ইমানের দুর্বলতা হ্যাঁ জন্য যেহেতু সুন্দর তরক করার ব্যাপারে কোন আজাবের হুমকি আসে নাই স্বাস্থ্যের কথা খাওয়া হুজুরের পিছনে চলাত হবে কি চলাত হবে তবে জর্দা খাওয়া হারাম কবিরা গুনা ইমাম কবিরা করলেও তার পিছনে চলাত হবে তবে ইমাম সেরে করলে তার পিছনে চলাথ হবে না সের কে করলে তার ইমাম বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান ইমাম যদি বিশ্বাস করে যে নবী সালাম নুরতী ইমাম যদি বিশ্বাস করে নবী সাল সাল্লাম গায়েব জানানো ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ আমার কালবে আছে এরকম ইমাম হলে তার পিছনে চলাত দিয়ে বলেন যে এখানে তাবিজের ক্ষমতা আল্লাহ আল্লাই ভালো করব। এরকম আখিটা বিশ্বাস নিয়ে দিলে এটা হারাম এবং শেরেক কিন্তু এটা শেরকে আজগর কবিরা গুণা হবে কিন্তু এটা ইমাম যাবে না কিন্তু হামানের নাম লেখে এই জাতীয় জিনিস দিয়ে দেবা এরকম বিশ্বাস পোষণ করে দেয় একশন তাবিজেরই একশনে তোমার কেউ কিছু করতে পারবে না তাহলে এটা সের কে জি আলহামদুলিল্লাহ এটা হলো আপনি একটা মসজিদে দেখছেন তবে আলহামদুলিল্লাহ আমি আরো অসংখ্য মসজিদে দেখছি এটা হলো একটা সুপরিকল্পিত পরিকল্পনার অংশ এটা একটা মসজিদে এটা বাংলাদেশে চালু হইতে না পারে মক্কামুদ্দিনের আমল কে মসজিদ থেকে বিদূরিত করার জন্য ট্রেনিং দেওয়া হয় তো ওই ট্রেনিং আমি নিজে অংশগ্রহণ করছি আমিও ট্রেনিং দিয়ে আসছে। আজান দিলে বয়ান করা শুরু করি তাহলে আর কেউ দূরে করতে পারবে না মানে একটা সন্ন্যত প্রতিহত করার জন্য এ বয়ান আল্লাহ রসুল সাল্লা সালাম জীবনে কখনো বয়ান করতে বলার নেই এবং নবীসালাম কখনো এই সময় বয়ান করতেন না এখন একটা সুন্নতকে প্রতিহত করতে যায় আরেকটা বেদাত প্রতিদিন বয়ান কিছুদিন পরে লোকেরা মনে করবো মনে হয় এখানে বয়ান করাই সুন্নত কারণ আমাদের বড় হুজুর করছে আর একটা করার জন্য। আর যদি একটা করে দেখা দিবে কারণ নবী একটা সুন্নত সুন্নত ছোট বড় নাই একটা সুন্নত নিয়ে যদি কেউ ফাট্টা বিদ্রোপ করে কেউ অপছন্দ করে কেউ এটাকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে কিন্তু ইমান ব্যাংক একটা সুন্নত রদ করা না। বরং একটা জিনিসকে রত করতে হলে তার থেকে শক্তিশালী দলিল লাগে দইফাদিস দিয়ে কখনো রদ হয় না কারণ যখন আমরা আলোচনাগুলো গুলা করি সেখানে তো দলিল প্রমাণ সহ আলোচনাগুলো করি সুতরাং সেই সহ তিনি আলোচনা করতে পারেন इंटरनेटेग दिए दीगत भाई बोल शिखर दावत पर्यटक देखा जा रिया सब उन्मुक्त डट कम चैनल चैनल से मैं दिल्ली टा दे এটা আমাদের ব্যবসা উদ্দেশ্য না পরিবর্তন না করেন আমরা যেভাবে দিচ্ছি সেভাবে রাখেন এগুলাকে চেঞ্জ করবেন না আপনি এবং কেউ খারাপ উদ্দেশ্যে মাঝখানে একটু কাট করবেন না এটা আমাদের নিষেধ আছে কেউ করলে এটা তিনি খেয়ানত করবেন আল্লাহর কাছে জবাব করতে হবে এবং আমাদের একজন ভাই থাকে উনি আমেরিকাতে দেখবেন যে মাঝে মাঝে আমাদের নামে কিছু বিড়িও বাহির করে উনি এখানে খেয়ানত করেন আমাদের মাঝখান দিয়ে একটা একটা টুকরা করা অংশ অংশ নিয়ে উনি তখন এটার বিরুদ্ধে ইয়া করেন না উনি না আরেকজন আছেন উনি আমেরিকা থাকেন ওখান থেকে উনি মাঝে মাঝে বের করেন তো এটা হলো খেয়ানত আপনি বক্তব্যের মাঝখান দিয়ে একটা টুকরা নেওয়া যাবে না কি উদ্দেশ্যে আপনি লিখে দিলেন যে আল কোরআন সুরা অমুক আয়াত নম্বর এত কথা কিন্তু এত নম্বর সুরা এত নম্বর আয়াত কোরআনে কথাটা আছে ইয়া আমানু। আমি বট মুখের নেই কিন্তু আয়াত এটা খন্ডিত অংশ আয়াতের পরে কিন্তু আরো আছে আন্তন সুকার সুকারা উল্লেখ করে নাই নেশাগ্রস্ত অবস্থায় নাই। এই এটা না করার জন্য আমরা অনুরোধ করি আমি আমার মাথা এরা যার অধীনস্থার নামে যেতে হবে কারণ আপনার মা আপনার বাবার অধীনস্থ আপনার বোন আপনার বাবার অধীনস্থবা জাহান নামে যেতে হবে যদি এরা নামাজ না পড়ে পর্দা না করে দিন আপনার বাবা হবে কিন্তু আপনি বোনান নামের আগুন বাঁচানোর চেষ্টা করবেন বোন কে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু আপনি বাধ্য করতে পারবেন না সলাতির নামাজ পড়া যাবে কি না এটা নিয়ে একতলাফ আছে সোলাত তাজবির হাদিস আবার কোন হিসাবে বলছেন যে এটা পড়া যায় তো আমি মনে করি আমরা মূল নামাজে পড়ি না সন্ন্যত নামাজে পড়ি না তো ওই নামাজ নিয়ে তা লাফালাফি এত গুরুত্ব দরকার থাকে এটার গুরুত্ব ওই যে নবী সালাম বলছেন জীবন একবার প্রতি সপ্তাহে তাকে আমরা নিরুৎসাহিত করব না তাকে বলবো না যে তোমার নামাজ হবে না এটা বলবো না তবে এটা পড়ার প্রতি উৎসাহিত করারও দরকার নেই যেহেতু সহিদেশ আসেনাই যে সবাই পড়েন এরকম উৎসাহিত দরকার আচ্ছা যিনি বলছেন ও দলিল চাইতে হবে উনার কাছে ও যাই বলছি না দলিল নেই আমরা যেই দলিল পাইছি আমার যতটুকু জানা রাসুল সাল সালাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি এটা তো আগেই বলছি রাসুল সালাম আমার প্রশ্ন হলো মানুষ বানাইছেন কিসের থেকে সেটা আল্লাহ বলছেন জিন বান কিসের থেকে এটা আল্লাহাক বলছেন ফেরস্তা বানাইছেন কিসের থেকে এটাও আল্লাহ বলছেন তো নবিস্লাম যদি মানুষ হন তো মানুষ যা দিয়ে তৈরি নবিসাম ও তা দিয়ে তৈরি এখানে তো এটা প্রশ্ন আসার কথা না এটা আকিদার বিষয়ও না এবং আপনাদের বক্তব্য গুলি আমরা ইউটিউব থেকে দেখি এবং কোরআনার থেকে বের করে সেগুলি আমরা মাথা মাথা পাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এলাকায় এভাবে আমাদেরকে বলছে আমাদেরকে বলে যে তোমরা মোবাইল ওই দলের মুক্তিদের তো আরো বেশি আমাদের থেকে আরো বেশি আমি এক জায়গায় গেছি এক মসজিদের ভিডিও হইতেছে তো ভিডিও হারাম হারাম হারাম ভিডিও হওয়া যাবে পরের দিন দেখি যে উনার দলের মুক্তি সব আসছে বিরিয় করতেছে আমি বললাম আমরা করলে হারাম আর আপনার দলের মুক্তি করলে এটা হালাল। দুই ফত বা দুই রকম হ্যাঁ তো ওই যিনি বলছেন ওনার দলের একবারে রুট লেভেলে আলোচনা করি আমরা তো ঢাকা শহরে রুমের মধ্যে বসে বসে আলোচনা করি না অনেকে বলে যে খালি ওই সুপে ওখানে আলোচনা করে গ্রামে নাই আমরা তো আলহামদুলিল্লাহ প্রতিদিন গ্রামে গঞ্জে হইতেছে না এগুলা এগুলো কি খালি টিভির মধ্যে আর ইয়ার মধ্যে হইতেছে একটা বিষয় আমাদের কিন্তু বাংলায় ফুটবা হয় এটা অনেকের কনফিউশন আছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো এই প্রশ্নটা আমার না আমার এক বন্ধু জমি এলাকার বাইদের হলো প্রশ্ন থাকলে অনেক ওলা মায়িকেরা মাসেন সব প্রতিদিন পাবেন ওখানে হাজার হাজার মানে লক্ষ লক্ষ মানুষের মাসালার উত্তর দিচ্ছেন এবং ওনাদের মতো আলেম বর্তমান দুনিয়াতে নাই তো ওনাদের থেকে পতোয়া নিয়ে আসতে পারে বড় তো তাদের থেকে ওনারা একটা ফতোয়া নিয়ে আসতে পারেন অথবা আমাদের দেশ থেকে কিছু মুক্তি একটা বোর্ড গঠন করে ওনাদের সাথে বাস করার জন্য পাঠায় দিতে পারেন তাহলে ওনাদের সাথে বাস করে বিষয়টা নিয়ে ঠিক করতে পারেন ওনাদের সবাই ফতোয়া হইল যে প্রত্যেক দেশে শাষায় খা দেবে কারণ খোদ্বার উদ্দেশ্য হলো জনগণকে বক্তৃতা দেওয়া জনগণকে উপদেশ দেওয়া তা আমি কি করলাম জনগণ বুঝে না জনগণ কি করে আমি বুঝি না তো এটা খোদ্ আলহিম সাল্লামকে আল্লাপাক নিজ ভাষায় যিনি যেই ভাষায় তিনি তাকে আল্লাপাক সেই ভাষায় দাবার দেওয়ার জন্য নাজির করছেন বাংলাও আল্লাহর ভাষা আরবিও আল্লাহর ভাষা সব আল্লাহর ভাষায় আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে আমাদের উপমহাদেশে হানাফিমের মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ পড়া যাবে এটা হলো সবচেয়ে বড় ইয়ার দিক যে ইমাম আবুয়ানীপা রহমতুল্লাহ এর ফার্সি ভাষায় যদি নামাজ পড়ে মানে আরবি ছাড়া অন্য তাও নামাজ হবে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 সেখান থেকে পতবা আসেন আসেনা যদি হারাম টাকা দিয়ে জমি কিনে বা যেটাই কিনে ওইটাও হারাম তো যখন তিনি তবা করবেন তখন তাকে এই হারাম থেকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে মানে এই টাকাটা মানে যদি কোন মানুষের সম্পদ হয় কোন সুদের হয় বুসের হয় তালে সেটা ফেরত দিতে হবে